আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় গ্রহণ করা বা আশ্রয় কামনা করা সিরক এই সম্পর্কে বা সিরকের অন্তর্ভুক্ত करण रही छाश्रया आश्रय ग्रहण करा एक क्षेत्र सुरा जी ने आय नम्बर छयट टी लेखक उल्लेख कर मोहन आल्ला इशाद कर মানুষ যখন সিরকে লিপ্ত হলো প্রথম তো ছিল তাও হিত মানে মানব জাতি প্রথম সিরিক করতো না যেমন আদম আলী সালামের যুগ থেকে শুরু করে নোয়াল সালামের যুগ বা পূর্ব যুগ পর্যন্ত সিরিক ছিল না পৃথিবীতে পুতুল পূজা বা অন্য কারো পূজা ছিল না একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের ছিল সবাই মমিন ছিল এবং মাহেদ ছিল তৌহিদবাদী এক আল্লাহ তারা এবাদত বন্দেগী করত। প্রথম শিখ শুরু হয় পূর্ব যুগে আল্লাহ রবুল্লা আলমী তখন তাদেরকে হেদায়তের জন্য প্রেরণ করলেন রাসুল করে তো তৌহিদবাদী মুসলিম বা মমিন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে একমাত্র আর শিরিক করে না সে একমাত্র আল্লাহকে ভয় করে অন্য কোনো কিছুকে কে ভয় করে না স্বাভাবিক তখন জিনা তাদেরকে ভয় করতে। তাদের অন্তরে যখন একমাত্র আল্লাহর ভয় থাকতো তারা মমিন তখন তাদেরকে জিনেরা ভয় করত। কিন্তু যখন মানুষ করতে শুরু করল তখন অনেক কিছুকে ভয় করতে লাগে স্বাভাবিক যারা অনেক কিছু তাদের অন্য অন্য দেবতা ভয় করে যেমন তাদের কাছে আশা রাখে যে কিছু পাব তেমন ভয় করে এই রকমই যাদের অন্তরে ইমানের দুর্বলতা আছে এবং শির আছে তারা তাদেরকে ভয় করে পূজা করে তারা কবর মাজারকে ভয় করলো না করলো না অখন তো যারা পীরের ধার ধারে না হ্যাঁ এই পীরতন্ত্রের বিদাতে বিশ্বাসী নাই তাদের কোনো ভয় নাই কোনো ক্ষতি হয় না শুধু এখানে না বাংলাদেশে অসংখ্য লক্ষ লক্ষ মুসলিম আছে যারা ফিরের ধার ধা তাদের কোনো ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ তাদের সুন্দর জীবনযাপন হচ্ছে ইমানের জীবন যাপন তহীদের জীবনযাপন ঠিক না কাফের দেশে মুশ্রেক দেশেও তারা বসবাস করছে তহিদের জীবন যাপন করছে তাদের আল্লাহ ইচ্ছা না করলে কেউ ক্ষতি করতে পারে না তাদের এই রকমই যারা মাজারে ওরসে যা অভ্যস্ত তার একটা বছর যদি না যায় তো তারা শঙ্কিত থাকে বিপদ চলে আসবে সব বছর যায় চাদর চাদে চড়ে আসি খাসি মোরগ জবাই করে আসি এবার যদি না যায় তো ক্ষতি হয়ে যাবে তাদের কাছে এইসব কথাবার্তা শোনা যায় তো যখন আল্লাহ ছাড়া অন্য মানুষ ভয় করতে লাগে তখন তারা আরো ভয় দেখাতে লাগে তো পুতুল তো আর ভয় দেখাতে পারবে না মরা মানুষ তো ভয় দেখাতে পারবে না তো ভয় দেখায় কে ওই শয়তান এ তখন শয়তান মৃত মৃত পীর তার আকারে আসতে পারে কোন বিচিত্র নয় তারা কারে আসতে পারে নবী করিম সাল্লাহ সাল্লামের আকার ধারণ করতে পারে না আপনার পীরের আকার ধারণ করতে পারবে নাকি হ্যাঁ কেউ এসে বলতে পারবে না আমি আবদুল কাদির জেলানি কোন জিন ইবলিশে ইবলের কোন চেলার শতান জিন এসে বলছে আমি জেলানি আব্দুল কাদির জেলানি বড় পীর ধ্বংস নেই আমি শাহজালাল এসেছি তোমাদের কাছে বারাউলিয়ার দেশে থেকে তোমরা এই কাজ সব কাজ করছ আমাদের ওর ওষে না তোমরা তোমাদের ক্ষতি করে দেবো বলতে পারে এসে তো যারা যত বেশি শয়তানকে ভয় করবে তাদেরকে তত বেশি ভীত সন্ত্রস্ত করবে আর যত বেশি তহিদবাদী হবে একমাত্র আল্লাহকে ভয় করবে আল্লাহ কোনো কিছু কে ভয় করবে না তাদেরকে শয়তান তত বেশি ভয় করবে এরা আরেকটি দলির শুন হজরত আল্লাহামের সময় ভালো করে নবী সালাম কি বলেছেন হজরত তোমার সম্পর্কে যে হে উমার তোমাকে যখন শয়তান কোন গলিতে কোন রাস্তায় চলতে দেখে তখন শয়তান কি করে অন্য রাস্তা ধরে নেয় সাথে সাথে দূরে দেখে কেটে পড়ে ওই রাস্তায় আর চলতে চায় না সামনা সামনি হজরতর সামনে হবে আখার তোমাকে যদি কোনো গলি দিয়ে চলতে দেখে তাহলে অন্য গলি দিয়ে পালাতে শুরু করে শয়তান তাহলে দেখেন মাহেদ ব্যক্তিকে কত ভয় করে কিন্তু মুশরেককে ভীত সন্ত্রস্ত করে ভয় দেখায় ভয় তো করে না ওটু কি করে ভয় দেখায় তো আল্লাহ যখন শিরিক করা শুরু করলো তখন কোন উপত্যকায় কোন খোলা মাঠে মরুভূমিতে রাত্রি হয়ে গেল অন্ধকার হয়ে গেল অন্ধকার হলে স্বাভাবিক ভয় করে মানুষ আমাদের সে যেখানে বন জঙ্গল বেশি আছে বা খোলা মাঠ তখন মানুষের কি বলে সব পরি কাহিনী অনেক রয়েছে আমাদের সমাজে বুঝছে না তো যখন কোন মাঠে মরুভূমিতে উপত্যকায় জনবস্তি নেই সেসব এলাকায় রাত হয়ে গেল সফর করতে করতে আর তারা সিরি কি আকিদা বিশ্বাসী মুশরেক তখন করতো কি যে তখন আল্লাহ অন্যকে ডাকতো কাকে জিনকে ডাকতো তাদের ভ্রান্ত আকিদা যে এই মাঠে বা এই মরুভূমিতে কোন জনবস্তি নেই তখন এই মরুভূমির মালিক বা এই উপত্যকার মালিক এই মাঠের মালিক হচ্ছে জিন সৈয়দ ও হাজ আল এই উপত্যকার মালিক সৈয়দ নেতা তখন বলতো আউজ ও বেসাইয় দেহাজ ওয়াদি অবস্থান করলো আরাম করবে সেখানে রাত কাটাবে বলতো আউজ ও বেসাইয় এই ওয়াদি এই উপত্যকার যে সৈয়দ নেতা মালিক জিন তার কাছে আশ্রয় গ্রহণ করছি যে আমাদের কোনো ক্ষতি যাতে না হয় তুমিও কোনো ক্ষতি করিও না আর কোন জিন ক্ষতি করতে দিও না এভাবে তারা মনে করতে যে এই এলাকার এই মাঠের সর্দার হচ্ছে নেতা হচ্ছে সেই জিন এই আওয়াজ এই সিরকি দুয়া শুনতে পেত জিনের আশেপাশে জিন আছে তারা শুনতে পেত আরে এই মানুষকে আমরা ভয় করতাম আর মানুষ তো আমাদের আশ্রয় চাইছে তখন তাদের সাহস বাড়বে না বাড়বে না বেড়ে যাবে যখন দেখলো যে মানুষ মশিদে রাতে এসে আমাদের কি ভয় করছে আর আমাদের মহান আল্লাহ এই কথাটি বলেছেন ও আন্না কানা মিনাল ইন্স কিছু মানুষ মানে মানুষ আর মানে পুরুষ মানুষদের মধ্যে থেকে কিছু পুরুষ অর্থাৎ কিছু মানুষের মিনাল জিন জিনদের কিছু পুরুষদের কাছে আশ্রয় গ্রহণ করতে লাগলো জিনদের কিছু পুরুষদের কাছে জিন্দের মধ্যে পুরুষ নারী রয়েছে জিন্দের মধ্যে প্রজন্ম রয়েছে তাদের সন্তান সন্ততি জন্মায় তাদের বিবাহসাদী হয় আর তাদের মধ্যে পুরুষ নারী রয়েছে যখন এই রকম দেখলো যে আমাদের আশ্রয় গ্রহণ করতে লাগলো ফাজাদ মোরাহাকা তখন তারা বেশি বেশি জাদু মানে অধিক অধিক পরিমাণে তারা ভীতি প্রদর্শন করা শুরু করলো ভয় দেখানো শুরু করলো তখন জিনেরা ভয় দেখানো শুরু করলো বাঘের আকারে এসে কুকুরের আকার এসে হঠাৎ করে লাফ দিয়ে আপনার সামনে চলে আসলো রাস্তায় চলছে হঠাৎ করে একটি বিড়ালের আকার ধারণান শয়তান এই ভয়গুলি আমরা ছোটকালে কালে শুনতাম দেখতাম বিড়াল দেখলেই ভয় পায় অন্ধকারে অন্ধকার রাস্তায় যে যাচ্ছে একটা ইঁদুর দেখেছে জিন আছে জিন আছে এঁদুরের আকারে জিন আছে হয়তো ইঁদুরই আছে কিন্তু এমন মনে ভয় যে এই জিন আছে হয়তো নিজের বাড়ির বিড়াল নাই হয়তো কারো বাড়ির বিড়াল চলে এসে বলছে এই যে বাড়িতে বিড়াল দেখছে এটা এই জিন আছে অন্ধকারে সাদা কাপড় পরে কিছু দেখেছে আল্লাহ ছাড়া অন্যকে বেশি বেশি ভয় করতে লাগে তখন তারা বেশি ভয় দেখাতে শুরু করে এই কথাটি বলেছেন এখানে আল্লাহ রব আলমী তো আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় গ্রহণ করা শিরকের অন্তর্ভুক্ত তাহলে যেসব লোকেরা কোন উপত্যকায় রাত্রির অন্ধকার হয়ে গেল তখন এই কথাটি বলতো যে হে এই মাঠের মালিক হে এই মরুভূমির মালিক হে এলাকার মালিক অর্থাৎ জিনকে বলতো যে আমাদেরকে আশ্রয় দান করা আমাদের কোন ক্ষতি করতে দিও না তারা সিরক করত। এই কথাটি সির আর এই আকিদাও শির প্রথম মানুষ এই ভ্রান্ত আকিদা রাখে বিশ্বাস রাখে ভ্রান্ত বিশ্বাস সিরকি বিশ্বাস আর তারপর এই কথাটি যে বলে এটি হচ্ছে শিরকি কথা তারপরে লেখক একটি হাদিস নিয়ে এসছেন বলেছেন মন্নাজ কেউ যদি কোন জায়গায় অবতরণ করে অবস্থান করে সফর করছিলেন এখন কোন জায়গায় আপনি অবতরণ করবেন অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি বসবাস আরম্ভ করলেন নতুন জায়গায় বসবাস আরম্ভ করলেন নতুন জায়গায় আপনি এখন চাকরি করা শুরু করলেন নতুন জায়গায় এসে কি বলল এই দুয়াটি মা খালাক। আমি আশ্রয় গ্রহণ করছি মহান আল্লাহর পূর্ণ বাক্য দ্বারা পূর্ণ বাক্য আল্লাহর কালাম মা খালাক সমস্ত সৃষ্টি জগতের অনিষ্ট হতে অনিষ্ট মা অনিষ্টালাক মানে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের अनिष्ट होते महान आल्ला पूर्ण कलमार पूर्ण वक्र आश्रय आल्ला गुण्रय्ला चिंता करल्ला चो देखी देखी ना सृष्टिर अनिष्ट अर्थात खराब दिक्कत आज क्षति करते आल्ला पाना चेहरीर आश्रय ग्रहण करल्लाश्रया যখন আল্লাহ আশ্রয়দাতা বললেন তাহলে সমস্ত জিনিস থেকে আল্লাহ নিরাপদে রাখবেন আল্লাহ জিন তাহলে যে ব্যক্তি আউজিমাতের অনিষ্টেরেস্তা আল্লাহর সৃষ্টি কিন্তু ফেরেস্তার কোন অনিষ্ট নেই আপনার ক্ষতি করবে না আর যদি কোনো আদেশ পালন করে কোনো জাতি বা কাউকে ধ্বংস করার সেটি আল্লাহর আদেশ আপনার পাপের কারণে হোক গুনার কারণে হোক অথবা আপনার সময় চলে এসছে মৃত্যুর ইত্যাদি তাহলে সেটি খন্ডন হবেন তো ফেরেস্তা দ্বারা যে কাজটি হবে সেটি আল্লাহর আজাব অথবা আল্লাহ রেখেছে হবে তাহলে সেটা আউজ কালেমতির লাহিদ তামাত পরে খন্ডন করা যাবে না কিন্তু সেটি অবধারিত হবেই হবে বাকি কথা হলো পৃথিবীতে অন্যান্য সৃষ্টি যে অনিষ্ট রয়েছে সেগুলি থেকে আল্লাহ নিরাপদে রাখবেন তো জিনের কথা বললাম যেমন এছাড়া সৃষ্টির অনিষ্ট অনেক সৃষ্টির অনিষ্ট রয়েছে চোর ডাকাত মানুষের মধ্যে গন্ডা অথবা বিদেশ থেকে গেছেন এর ড্রাইভারই কি হয় না থাকে মানে গুপ্ত সম্পর্ক না থাকে সাথে আর রাস্তায় আমি একা মানুষ চিন্তাই না করি না আল্লাপিল্লাহ করছেন ইত্যাদি আপনি যখন এয়ারপোর্টে নামলেন তখন আবুদুবী কালিমাতিল আমাদের আমল নেই আসলে আমল করি না সহি মুসলিম শরীফের হাদিস আর কিছু লোকের আমল করলে বিদাতি আমল করে নকশা তাবিজ যত সিরকি আর বিদাতি করবি আর সি আমল গুলি করবেন যে কোনো জায়গায় অবস্থান করলেন আপনি নামলেন আপনি এরপোর্টে নামলেন নামতে মনে করছেন এতক্ষণ তো ছিলাম প্লেনে ছিলাম নিরাপদ ছিলেন আর তারপরে এতক্ষণ ছিলাম সৌদি আরবে ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরেও আপনি সৌদি আরবে থাকলেও তো অ্যাক্সিডেন্ট এরকম কিছু ঘটনা ঘটতে পারে বলে ঢুকছেন আসসালাম রহমতুল্লাহ বলে ঢুকছেন আউজ্লাহিন শরীমাখালা যতদিন আপনি সেই শহরে থাকবেন কোনো কিছুই ক্ষতি করতে পারবেন কত ব্যাপক যে ক্ষেত্রে জীবনে বিদেশ এলেন বিদেশে আপনি সৌদি আরবে হোক বা অন্য কোনো দেশে হোক নামলেন সেই দেশে যখনই সেখানে নামলেন শারীমা খালা আবার যখন সেখানে আপনি কোনো হোটেলে অথবা আপনি বাসা ভাড়া নিলেন নতুন বাসায় ঢুকলেন আউজিমাতিল্লাহ ইতাম শারিমা খালা তাহলে সেই ঘরে যদি শয়তানের কোন কুপ্রভাব থাকে তাহলে সেটা কেটে যাবে অথবা কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে সেখানে ক্ষতি করতে পারবে না ইনশাআলাহ আল্লাহ ইচ্ছা না করলে লামিয়ান ইসলামী কি বলেছেন লাম রহু সেই কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না সেই মানে কি কোনো কিছু না মানুষের চোর জাদুকর না সাপ না বিচ্ছু না কোন জানোয়ার হিংস্র পশু ইত্যাদি ইত্যাদি মানুষ যেসব জিনিসের অনিষ্ট বলে ভয় করে মানুষ সাধারণত এইসব জিনিস কি ভয় করে লামিয়ুর রহু সেই ওন কোনো কিছুই ক্ষতি করতে পারবে না আপনি একটি গাড়িতে বসছেন কিন্তু আল্লাহ ক্ষতি হবে না ক্ষতি করার চেষ্টা করলেও ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ হেফাজত করলে আল্লাহ কিভাবে হেফাজত করবেন কাকে দিয়ে করবেন সেটা আল্লাহর কাজ সেটা আল্লাহর উপরে ছেড়ে দেন আর আপনার কর্ম কি হচ্ছে আপনার কর্ম হচ্ছে আপনি এই ামের সুন্নতি করেন থেকে জেরিয়েছে তিনি কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না ক্ষতি সাধন করতে পারবে না কতক্ষণ হাত্তা হাল আমি